সম্মানিত লোকেরা মহাজীব যারা অসম্মানিত তাদেরকে বলে দেওয়ার যায় যখন লক্ষণ জয় তুই আব্দুল্লাহ ইবনে উবাইবনে সরুলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিলেন না সে মিথ্যা পছন্দ খাইছিল একজন সাহাবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ করার ষড়যন্ত্র দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র করা এ ধরম নাফিকদের চরিত্র রসুলের বিভিন্ন চরিত্রে কলঙ্ক করা এ ধরনের চরিত্র একদল মুসলমান কি আর একদল মুসলমানের বিরুদ্ধে চরিত্রের ঘটনাকে এরা যখন মুমিনের কাছে আসে তখন বলে আমরা তোমাদের মতোভাবে বিশ্বাসী যখন বেদিনদের কাছে যায় সকারী করা আপনার মতবাদে বিশ্বাসী নয় সে যদি মিশন আপনাকে বলে আমি আপনার মতবাদে বিশ্বাসী আর আপনি যদি তাকে সরল মনে বিশ্বাস করেন এদের পার্থক্য থেকে আপনার সাথে নস্কারি করা এই চরিত্রের প্রতিবাদে যখন এদেরকে বলা হয় যখন বলা হয় তোমরা আল্লাহর জমিনে দাঙ্গা সৃষ্টি করো আল্লাহর জমিনে ফিটনা না প্রসাদ তখন তারা জবাব দেয় কালো ইন্নামা নানু আমরা পক্ষে নাই আমরা পক্ষে এই যে করলো যে তারা চিতনা করার পক্ষে নয় তারা চিতনা মিটাইবার পক্ষে এই দাবির পক্ষে তাদের যে যুক্তিটা সেটা হলো আমরা একবার উমিনদের কাছে আসি আর একবার বিদিনদের কাছে যাই আর বেদিনে করার উদ্দেশ্যে মোমিনদের কাছে গীরা তাদেরকে বুঝাই মত বিনিময় করি বেদিনদের সাথে তাদের মতবিরূপ মীমাংসার কি ব্যবস্থা করা যায় বাস্তব কথা না আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন মুমিনদের কাছে বলে না যে বেদিনদের সাথে মতবিরোধের নিষ্পত্তি কিভাবে করা যায় এর আলোচনার জন্য সেটা বলেন আমরা আসলে তোমরা দলে তার দলে মাঝে মাঝে যাই কিছু মস্কাড়ি ভালো লাগে কথা আসলে এটা একটা চরিত্র বাকি রইল এখানে প্রসঙ্গ ক্রমে একটা আলোচনা এই দুই বিশ্বাসী তাদের পক্ষে বাতিল মতবাদীদের সাথে সদ ব্যবহার করার বিদা নাই ইসলামী আদর্শ মোতাবেক কেন। ব্যক্তিগতভাবে তাদের সাথে অসৎ ব্যবহার করতেন না সদ্ ব্যবহার করতেন এটা মানবতার দাবি এটা ইসলামের আদর্শ একজন অসৎ ব্যবহার করা ইসলামের আদর্শ নয় এটা মানবতার দাবি নয় তার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে তার জন্য সব ব্যবহার করতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে মুসলমানেরা মক্কার এই সাথে যখন সদ ব্যবহার করতে লাগে মুসলমানদের সদ ব্যবহারে আকৃষ্ট হইয়া মক্কাবাসী মুস্তি পুজারিরা মুসলমান ভেজা গেছে যেমন একটা ঘটনা হুদয় সন্দি ক্ষেত্রে সন্ধি চুক্তিতে আরব হইল এই সময় ও কিছু দুর্বল নিরীহ মুসলমান মতায় অবস্থান করতেছিলেন যখন দল বৎসল চুক্তি সম্পাদিত হইল আগামী দয় বছরের ভিতরে মক্কার কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনা শুরু চলে যায় তাহলে মদিনাবাসী মুসলমানেরা তাকে আশ্রয় দিবে না অথচ আমরা নিরীহ দুর্বল আমরা ইসলাম গ্রহণ করার কারণে মত্যাচার করব বৎসর এই দ্বারায় মক্কাবাসী আমাদেরকে আরো দশ বৎসর পর্যন্ত ধরুম অত্যাচার করতে পারে কাজেই হে আল্লাহ আপনি অনুগ্রহ আমাদেরকে আপনাদের দল করার পরে চুক্তিতে স্বাক্ষর করুন তোমাকে আর তোমাকে উভয় শঙ্কর তোমাকে আল্লাহ হওয়ালা করলাম তোমাকে যেন এবার করতে পারে সেই ব্যবস্থা আল্লাহ করে শেষ পর্যন্ত এদেরকে ছাড়াই চুক্তি সম্পাদন হইয়া গেলজন নিরীহ মুসলমান তারা মদিনাবাসী মু বাজারে আসা যাওয়ার পথের পাশে একটা দূষণ মক্কা মক্কা লোকেরা যখন ওই ওই পথে সিরিয়ার বাজারে আসা যাওয়া পথ তখন তাদেরকে রাস্তায় হামলা করে তাদের দম সংকট লুন্ডন এই সূত্রে তারা মত্কাবাসীর বেশ কিছু উঠ এক কাপের থেকে লুন্দন করে রাখলে এই সংবাদ যখন মত্কাবাসী সাল্লেনের ক্ষেত্রে বেশ করল তারাও এক সংকটে পড়ল সত্যতা আমরাই আরোপ করেছি দশ বৎসরের ভিতরে হত্যার কোন নূতন মুসলমানকে মদিনায় আশ্রয় দেওয়া যাবে না তারা মদিনায় আশ্রয় না পাইয়া এবং আমাদের দূর অত্যাচার সহ্য করতে না পারিয়া আমাদের রাস্তার মধ্যে বাড়ি আমাদের এই কৃতকর্মের ফল এটা বুঝতে পারে তারা কাছে এই একটা শর্ত বাতিল করে দেওয়া হোক এই চুক্তি না পারে কোন সত্যটা হত্যার মুসলমান মোদিনায় যে আশ্রয় পাইবে না এই শর্তটা বাতিল করে চুক্তি নামা ঠিক রাখি একটা শর্ত বাতিল করা যান বাতিল করলে গোটা চুক্তি বাতিল করতে হবে আর সমস্ত সত্তা বলি বলমত করতে হবে ইসলাম ওই সমস্ত ন মুসলিমদের কাছে জানাইয়া দিলেন সাথে আমাদের শান্তি চুক্তি হয়েছে তাদের তাদের সাথে তোমরা শান্তি ভঙ্গ আচরণ করেছেলার লো সবই রসুলের নির্দেশ পাইয়া এই সমস্ত ন মুসলিমজন মক্কার যাদের যত উন করেছিলেন তাদের সবাইকে সংবাদ দিয়ে আনলেন এবং তাদের লোককে তো ফিরাইয়া তোমরা আমাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আবার তারা বললেন এটা আমাদের নবীন নির্দেশ তোমাদের সাথে শান্তি ভঙ্গকারী কোন আচরণ করা হয় এটা ইসলামের আদর্শ এই কথা শোনার সাথে সাথে মতি যাদের রুন্ডিত সম্পদ ফিরত তাইল তারা মুসলমানদের এই আচরণের কারণে তারা করে না এই ঘটনা একজন অন্তঃ প্রমাণ কোন মুসলমান যদি বেদিন কাহিরের সাথেও ইসলামী আদর্শ মোতাবিক সদ ব্যবহার করতে পারে এই সব ব্যবহারকারী বেদিন কাপির মুসলমান হওয়ার কারণ হইয়া দাঁড়াই এজন্য ইসলামের আদর্শ হইল বেদিনদের সাথে অসদ্ ব্যবহার করা যাবে তাদের সাথে তাদের প্রশ্ন রাখে মুনাফিকে মুসলমানদের কাছে আসে আর একবার অমুসলমানদের কাছে আর বলে আমরা চেতনা চাই না আমরা একটা আপস নিষ্পত্তি এই ধরনের আকোষ নিষ্পত্তির চেষ্টা করা যদিও মুনাফিক বাতিল পন্থীদের কাছে আসা যাওয়া করে সব ব্যবহার করে এটা ইসলামী আদর্শ মতে দূষণীয় নয় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষ থাকবে এবং বাতিলের ভিন্ডি থাকবে